<تصفيق> <تصفيق> الحمد على رسوله وعلى آله وصحبه أما بعد فقد قال الله আসসালামুক রহমাত বরকম রহিম আলহামদুলিল রবিলামমিনাম রসুল করিম ওলি আজমাইন আবাদ ফতক কার আল্লাহ তাহরানিম ওল এক কালা আরা قليلا আল্লাহ ফাকরবুল্লা আলমিনের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজলি নবী সাল্লি ইসলামের উপর আল্লাহ ফাকর্ব এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদের পিতা আদম আলি ইসাল্লামের কথা যে তাকে আল্লাহ সম্মানিত করেছিলেন মহান আল্লাহ ইরশাদ করছেন ওয়াইদ কুল্নালাই কাতিস আদম স্মরণ করো সেই ঘটনাকে বা সেই বিষয়টিকে যখন আমি বলেছিলাম ফেরেস্তাগণকে উস চুদুলি আদম আদম আলি ইসাল্লামকে সেজদা করো ফেসা যাদু ইল্লাহ ইবুল সকল ফেরেস্তা সেজদা করেছিলেন ইবলিস ছাড়া ইবলিসা করেনি এবলিসও সেই আদেশের অন্তর্ভুক্ত হয়েছিল কারণ তাদের সাথে সে তখন চলাফেরা করতো কালা আশ্চর্য লেমার খালাক তা তিনা সে বলেছিল প্রতিবাদ করে যে আমি কি সেচদা করব ওই ব্যক্তিকে যাকে তুমি মাটি কাদা দিয়ে সৃষ্টি করেছ তিন বলা হয় পানি মিশ্রিত মাটিকে অর্থাৎ কাদাকে আল্লাহ ফাকর্ব আদম আলি সাল্লাম এর সৃষ্টি সম্পর্কে বিভিন্ন ভাষা কোরআনিকে উল্লেখ করেছেন কখনও তোরা অবশ্য কোনো মাটির কথা আল্লাফাক উল্লেখ করেছেন কখনো পানি মিশ্রিত মাটির কথা আল্লাফাক উল্লেখ করেছেন কালা হায়ী কার্রমতা আলহা সে ইবলিশ তখন আল্লাহ ফাকর্বুল আলমিনের দরবারে দরখাস্ত করল যে আপনি কি খেয়াল করেছেন হায় আল্লাহ কার্রমতা আলহয়া এই ব্যক্তি যাকে আমার ওপর আপনি সম্মানিত করলেন লাইন আখ্যারতনে এলেও মেল কেয়াম যদি আমাকে ছাড় দেন কেমত পর্যন্ত অবসর দেন কেমত পর্যন্ত লাহ তা নে কেন না জরুরিয়া তাহ এই আদমের সন্তানদেরকে আমি নিজের কর্তৃত্বে নিয়ে নেব। আমি নিজের আইত্বে নিয়ে নেব ইল্লা কালিলা অল্প কিছু লোক ছাড়া কিন্তু আমি এই ছাড় আপনার পক্ষ থেকে চাই যখন এর জন্য আমি বিতাড়িত হইলাম একে সেচদা না করে তাহলে আমাকে এই ছাড় ক্ষমতা দিতে হবে আল্লাহ ফাকরাবি বলেন কালা ইজহ যাও ফামান তাবে আকা মিন তাদের মধ্য থেকে যেই ব্যক্তি যেই মানুষ তোমার অনুসরণ করবে ফাইন্হান্নম জাজাম্মা ফুরা জেনে রাখা উচিত তার যে জাহান্নাম তোমাদের বদলা প্রতিদান জাজাম্মা ফুরা তোমাদের অর্থাৎ তোমার যারা অনুসরণ করবে তাদের এবং ইংলিশ তোমারও যা পূর্ণ মাত্রায় এই বদলা এই পরিণাম সকলের হবে আর তারপর আল্লাহ ফাকর রবেন আরও তাকে বললেন ওয়াস্তাফজিজ মানিস্তাত হোম বেসৌতিকা আর তুমি উস্কানি দাও ওয়াস্তাফজিজ মানিস্তাতা যাকে তুমি পারো তাদের মধ্যে থেকে অর্থাৎ আদম সন্তানদের মধ্য থেকে বেসাউতিকা তোমার কথা দ্বারা সাউত মানে হচ্ছে ধনী আওয়াজ তোমার আওয়াজ দ্বারা অর্থাৎ তোমার কথা দ্বারা তাফসির কারগণ এই সাউতের তফসির করেছেন গান বাজনা কেউ আর গান বাজনা যে শরীয়তে হারাম মানব জাতি পথভ্রষ্ট হয় গান এমন ক্ষতিকর মানুষের জন্য যাতে মানুষ পাপে লিপ্ত হয় যে না লিপ্ত হয় আর বহু পাপে লিপ্ত হয় ও আজলিব আলী হিম বে লেখা এবং তুমি আক্রমণ করো ওয়াজলেব আলিম তাদের উপর আক্রমণ করো বেখাইলেকা তোমার অসারোহী দিয়ে অর্থাৎ ঘোড়সোয়ার ঘোড়ার উপরে তোমার কে সওয়ার করে নিয়ে আক্রমণ করো ওয়ারাজকা এবং তোমার পদাতিক বাহিনী দিয়ে যারা পায়ে হেঁটে যুদ্ধ করে আল্লা ফাকরবুল আলমিন এই সেনাবাহিনীদের কথা উল্লেখ করে উদ্দেশ্য করেছেন যে তোমার যারা অনুসারী আছে জিন্দের মধ্যে থেকে এবলিস তোমার যারা অনুসারী আছে মানুষ শয়তানদের মধ্য থেকে যারা অনুসারী আছে শয়তান কিন্তু মানুষের মধ্যেও রয়েছে যেমন জিনের মধ্যে রয়েছে আল্লাহাক রব্বুল আলমিন কোরআন কেরিমে উল্লেখ করেছেন এই বিষয়টি আল্লাহফাক বলছেন যে শায়াতিন আল ইনসিওয়াল জিনী কেরিমে মানুষের মধ্যে থেকেও শয়তান রয়েছে এবং জিন্দের মধ্যে থেকেও শয়তান রয়েছে বধ প্রকৃতির মানুষ হচ্ছে শয়তান মানুষ বধ প্রকৃতির জিন হচ্ছে শয়তান জিন জিনদের মধ্যেও বেশ কিছু সৎ লোক রয়েছে সৎ জিনিস দ্বারা আরেক ফিল আমল এবং তাদেরকে তুমি অংশী বানিয়ে নাও ধন সম্পদে ওয়ালাদে সন্তান সন্ততিতে অর্থাৎ তাদের সন্তান সন্ততিতে এবং ধন সম্পদে শরীর যাও এবং যেইভাবে ইচ্ছা সেইভাবে এই সম্পর্কে জীবনযাপন করুক ছেলেমেয়েদের মেয়েদের ক্ষেত্রে জীবনযাপন হচ্ছে যে পাপের দিকে ছেলে দেওয়া ছেলে মেয়েদেরকে সন্তান সন্ততিদেরকে তাদের ইসলামিক লালন পালন না করা ধন সম্পদের ক্ষেত্রে ধন সম্পদ উপার্জন করতে গিয়ে বৈধ পথ অবলম্বন না করা অথবা ধন সম্পদ ব্যয় করতে গিয়ে সৎ পথে ব্যয় না করে হারাম গোনার পথে ব্যয় করা এগুলি হচ্ছে শয়তানের সহযোগিতা করা শয়তানের অনসারী হওয়া এদের হোম এবং তাদেরকে তুমি প্রতিশ্রুতি দিতে থাকো মানে কুমন্ত্রণা দিয়ে তাদেরকে প্রতিশ্রুতি দিতে থাকো যে এই পৃথিবী এই পৃথিবীতে করতে আখেরাতকে উপেক্ষা করলো পরকালের লক্ষ্য উদ্দেশ্যকে বাদ দিল শেষে সে হঠাৎ করে এই দুনিয়া থেকে খালি হাতে বিদায় হয়ে গেল এ হচ্ছে প্রতারণা এ হচ্ছে শয়তানের প্রতারণা আল্লাহাক বললেন তার সাথে এটাও বলে দিলেন যে সত্যিকার অর্থে যারা আমার বান্দা হবে তাদের ওপর তোমার নেতৃত্ব চলবে না তাদের ওপর তোমার ক্ষমতা কাজ করবে না এন্না এ বাদি লাইস আল্লাহ আলহিম সুলতান এখানে আল্লাহাক এবাদি খাস বিশেষ বান্দাদেরকে বলেছে নিশ্চয় আমার বিশেষ বান্দা যারা সত্যিকার অর্থে আমার অনগত যারা হয়েছে লেইস আল্লাহ কলিহিম সুলতান তোমার তাদের ওপর কোনো রকমের আধিপত্য চলবে না ওয়াকাফা বে রব্যে এবং তোমার রব কর্মবিধায়ক হিসাবে কার্য নির্বাহী হিসাবে যথেষ্ট আল্লাহাকালমিন আল্লাহাক বলছেন তোমাদের প্রতিপারক তো তিনি যিনি নৌজানকে চালিয়ে থাকেন ফিলবাহারে সমুদ্রে চিন্তা করুন এই বিষয়টি সমুদ্রে এত গভীর সমুদ্র নদীতে এত পানি সেখানে এই নৌযান যে চলে আল্লাহ পাক যদি এই ক্ষমতা না দিতেন তাহলে পরে কখনো আমাদের পক্ষে সম্ভব ছিল না লেতাব তাগুমিন ফাজলে যাতে করে তার অনুগ্রহ তোমরা সন্ধান করো যারা নৌজানে সফর করে যারা সমুদ্র পথে সফর করে নদী পথে সফর করে বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন উদ্দেশ্য সফর করে আল্লাহ পাক তার কথা উল্লেখ করেছে কানা ইন্না হুকান নিশ্চয়ই আল্লাহাক তোমাদের উপর অতি দয়াবান আল্লাহ ফালাম্মানজ্জাক মিল্লা মুশ্রেদের এক অবস্থার কথা বর্ণনা করেছেন যারা করত কি যখন বিপদে পড়ত তখন আল্লাহর দিকে ফিরে আসত যখন পানি পথে সফর করত আর দেখত যে এখন তো হাবুডুবু খাচ্ছি আর বাঁচব না হয়তো আমাদের নৌকা ডুবে যাবে তখন একমাত্র আল্লাহকে সেই বড় আল্লাহকে ডাকতো আর যখন সুখের অবস্থায় থাকত তখন তারা সিরি করতো তাদের দেবী দেবতাকে ডাকতো তাদের বাতিল মাহবুদ্দুরকে ডাকতো আল্লাহ বলছেন ওয়াইদা মাসা কুমদুর রফিল বাহারি যখন তোমাদেরকে বিপদ স্পর্শ করে ফিল বাহারি সমুদ্র পথে দল্লা মনত ও না ইল্লা তাকে বাদ দিয়ে অর্থাৎ একমাত্র আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকতে সব কিছুই হারিয়ে যায় মন থেকে মগজ থেকে সব হারিয়ে যায় আর কাউকে খুঁজে পাও না তখন ফালাম্মানাজ্জাকুমেলারবার যখন তোমাদেরকে স্থলে আল্লাহ পাক মুক্তি দিয়ে দেন পৌঁছে দেন নিরাপদ ভাবে আল্লাপাক রব্বুলাল স্থলে পৌঁছে দেন আর আজ তুমি তখন তোমরা বিমুখ হয়ে যাও আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নাও ওয়াকানাল কানাল ইনসানু কাপুরা মানুষ অত্যন্ত ও মানুষ আল্লাহ পাক রব্বুল আল মেনের শুক্রিয়া আদে করে না ভুলে যায় আজকালকার এক শ্রেণীর লোকেরা শির করে থাকে মুসলিম জাতির মধ্য থেকে যারা এই ক্ষেত্রে আরব মুশরিক চাইতো মারাত্মক আরো মুশরিকরা যখন সুখে থাকতো তখন তারা দেবী দেবতার পূজা করত তখন তারা আল্লাহ ছাড়া অন্যকে উপাস্য বান আর যখন তারা দুঃখে পড়তো বিপদে পড়তো তখন একমাত্র আল্লাহকে ডাকত পক্ষান্তরে আজকালকার লোকেরা একটি উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে ছেলে মেয়ে হয় না হয় না কিছুদিন আল্লাহর কাছে দোয়াও করলো আর তারপরে কিছুদিন শরীয়তি চিকিৎসাও করলো তারপরে যখন দু চার পাঁচ বছর দশ বছর হয়ে যাচ্ছে আর হচ্ছে না তখন আল্লাহ ছাড়া অন্য আস্থা চলে গেল আর সেখানে গিয়ে মনে করলো যে ওখানে গেলেই ছেলে মেয়ে পাওয়া যায় রোগ ভালো হয় না দু চার পাঁচ বছর চিকিৎসা করলো আর তারপরে যখন দেখছে রোগ ভালো হয় না তখন চলে গেল আল্লাহ ছাড়া অন্যের আস্থা নেই তাহলে এই ক্ষেত্রে এই উম্মতের মুসলিম উম্মতের এক শ্রেণীর সির্কি আরো মুশ্রিকদের সিরকের চাইতে মারাত্মক ধরনের শির্ক পাক যেন বোঝার এবং সংশোধন করার আমাদের জাতিকে তৌফিক দান করেন মহান আল্লাহ এরসাদ করছেন তোমাদেরকে স্থলে আল্লাহাক ধসিয়ে দেবেন অথবা তোমাদের উপর আল্লাপাক পাথর বর্ষণ করবেন আল্লাহ পাক যে কোনো আজাদ দিয়ে ধ্বংস করতে পারেন এই ব্যাপারে তোমরা নির্ভীক হয়েও না বরং তোমাদের অন্তরে ভয় থাকা উচিত আল্লাহ কখনো জমিনি গজব দিয়ে ধ্বংস করতে পারেন কখনো আসমানি আজাব দিয়ে আল্লাহ ফখরুল আলমে ধ্বংস করতে পারেন সোমালা তাজিদুল্লা কুমিলা অতবার তোমরা তোমাদের কোনো কর্মবিধায়ক পাবে না সাহায্যকারী পাবে না আল্লাহ যদি শাস্তি দিতে চান ধ্বংস করতে চান কোনো সাহায্যকারী পাবে না আম আমিনুম সোম্মালাজুম আলীনা আল্লাহাক বলছেন নাকি তোমরা নির্ভীক হয়ে গেছো যে তোমাদের কি আল্লাহাক আরেকবার ফিরিয়ে দেবেন ওই সমুদ্রে আল্লাহাক সমুদ্রের কথা উল্লেখ করেছেন যে একবার সমুদ্রে গিয়েছিলে আর সমুদ্রে যখন বিপদ আপদে পড়েছিল তখন আল্লাহকে ডেকে আবার যখন স্থলভাগে ভাগে চলে এসছো আরাম পেয়ে গেছো আল্লাহকে ভুলে গিয়ে আবার শিরিক করা শুরু করেছ তাহলে আল্লাহ কি আরেকবার সমুদ্রে পৌঁছে দিতে পারেন না আর তখন কি আবার ধরতে পারেন না কারণ ধোকাবাজি তো প্রকাশ পেয়ে গেছে তাই আল্লাপাক বলছেন যে পুনরায় তো আল্লাহাক তোমাদেরকে সেই সমুদ্র পথে দিতে পারেন অতপর আল্লাহ পাক তোমাদের প্রেরণ করবেন ঝঞ্ঝা বায়ু কাছে আল্লাপাক প্রেরণ করলেন আর তোমরা পানিতে তোমরা সমুদ্রে সফর করছো ফায়ুকরে কাকুম অতপর তোমাদেরকে আল্লাপাক ডুবিয়ে দেবেন বেমা কাফারতুং তোমাদের কুফুরির কারণে সোমাল আলীনা আল্লাহ পাক যদি এইভাবে তোমাদেরকে ডুবিয়ে ধ্বংস করে দেন তারপরে তোমরা আমার বিরুদ্ধে আল্লাহ পাক বলছেন আমার বিরুদ্ধে কোন প্রতিশোধ গ্রহণকারী কাউকে পাবে না এমন কেউ নেই যে আল্লাপাক ধ্বংস করে দিলেন তাহলে এর প্রতিশোধ আমরা নেব কেন আল্লাপাক করলেন এই রকম কাউকে তোমরা পাবে না আল্লাহ পাক রবুল্লাহ আলমিন তারপরে ইরশাদ করছেন ওালাকি আদম ও হামাল ওরাজাকমিনা তফদলা মহান আল্লাহ এরশাদ করেছেন ওয়ালাকাত্রমনা বনি আদম আদম জাতি কি আল্লাহ পাক আদম সন্তান সন্তানকে আল্লাহ পাক সম্মানিত করেছেন ওয়ালাকাতকার নিঃসন্দেহে আমি সম্মানিত করেছি আদম সন্তানকে আল্লাহ পাক কিভাবে আদম সন্তানকে সম্মানিত করেছেন এই বিষয়টি চিন্তা করে দেখুন ইহকালে এবং পরকালে যত নবী রসুল আল্লাহ প্রেরণ করেছেন এই আদম সন্তান থেকে জিন্দের মধ্যে কোনো নবী আসেনি অথচ জিনদেরকেও শরীয়তের দায়িত্ব বহন করতে হবে আল্লাহাকাল মধ্যে সবচেয়ে বস্তুগুলি মানুষের জন্য ভালো আহার খায় মানুষ ভালো বাড়ি ঘরে বসবাস করে মানুষ ভালো ভোগের বস্তুগুলি ব্যবহার করে মানুষ ভালো লেবাস পোশাক পরে মানুষ আল্লাহ পাক এইভাবে মানুষকে বিভিন্ন দিক থেকে সম্মানিত করেছেন ও হামালি পাহারে এবং তাদেরকে চাপিয়েছি আরোহণ করিয়েছি ফিলবার স্থলেও আল্লাহ স্থলে চলার আল্লাপাক আমাদেরকে জানবাহন দিয়েছেন বিভিন্ন রকমের জানবাহন আল্লাহ পাক দিয়েছেন ওরাজাক নাহমিনা তৈবাত এবং তাদেরকে উত্তম রেজিক দান করেছি সব চাইতে উত্তম ভালো ভালো খাবার আল্লাহ পাক মানুষকে দান করেছেন ওফদ আল নাহম আলাকিরি মিম্মান খালাকনা তাফজিল্লা এবং শ্রেষ্ঠত্ব দান করেছি তাদেরকে মানুষকে আলা কাসির মিম্মান খালাক না বহু ওইসব সৃষ্টির ওপর যাদেরকে আমি সৃষ্টি করেছি আবার আমাদের দিকে ফিরে আসছি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 আল্লাপাক এইভাবে মানুষকে বিভিন্ন দিক থেকে সম্মানিত করেছেন ও হামাল্ ফিলবাহারে এবং তাদেরকে চাপিয়েছি আরোহণ করিয়েছি ফিলবার স্থলেও আল্লাহ স্থলে চলার আল্লাপাক আমাদেরকে যানবাহন দিয়েছেন বিভিন্ন রকমের যানবাহন আল্লাহ পাক দিয়েছেন ওরাজাক না মিন আত এবং তাদেরকে উত্তম রেজিক দান করেছি সবচাইতে উত্তম ভালো ভালো খাবার আল্লাপাক মানুষকে দান করেছেন ওফাদ সিরক এবং শ্রেষ্ঠত্ব দান করেছি তাদেরকে মানুষকে আলা কির বহু ওই সব সৃষ্টির ওপর যাদেরকে আমি সৃষ্টি করেছি ভালো ধরনের শ্রেষ্ঠত্ব আল্লাহ ফাকর্ব আলমিন বড় শ্রেষ্ঠত্ব আল্লাহ ফাকরবুল আলম মানব জাতিকে দান করেছেন তো আল্লাহ ফাকরবুল্লা আলমিন আদম সন্তানকে সম্মানিত করেছেন এইভাবে মহান আল্লাহ তারপরে এসাদ করছেন কেমতের দিনে সাথে হবে সুতরাং কে কেমন নেতা নির্বাচিত করেছে সেটা দেখার বিষয় আল্লাহ পাখের সাথ করেছেন ইয়াহ মান উকুল্লা ওনাসিম বি করো অর্থাৎ পরকালের দিনকে বিচার দিবসকে। যেই প্রত্যেক মানুষকে আহ্বান করব বে ইমাম তাদের এমামে নেতার সাথে আল্লাহ পাক নেতার সাথে আহ্বান করবেন সুতরাং প্রত্যেকে চায় যে আমার সেই আখেরাতের নেতা যেন ভালো হয় আখেরাতের নেতা মোহাম্মদ রসুল উল্লাহাল্লাম যেন হন আল্লাহ পাক রব বলেন তারপরে বলছেন যে ফামান উতিয়া কিতাবাহু বেয়ামিনে এখানে আমল কথা উল্লেখ করেছেন যে সুতরাং যাকে তার আমল দেওয়া হবে তার ডান হাতে ফাউলায়ন আকিতা বাহম তারা তাদের আমল নামা কর্মলিপি পড়বে ওয়ালাইজ্লা ফাতিলা এবং একটু অত্যাচার করা হবে না জুল করা হবে না জুল যদি কোনো ব্যক্তি বেশি ভালো কাজ করেছে আর তাকে একটু কম দেওয়া হয় জুল সেটাও হবে না আর কোনো ব্যক্তি শাস্তি পাওয়ার আর তাকে বেশি দিয়ে দেওয়া হইলো এইরকম আল্লাহ ফাকের করবে না তবে আল্লাহ পাকর রব্বুল্লাহ আলমীর রহমত রয়েছে ওই সব জন্য যারা অন্তরকে সৎ করে আসবে ইন আতাল্লাহ তবে যার আল্লাহর দরবারে হাজির হবে উপস্থিত হবে বেকাল বিন সালিম সুন্দর অন্তর নিয়ে খোলা অন্তর নিয়ে আল্লাহ পাক তার অন্তরে ছিল পরকালের বিশ্বাস তার অন্তরে ছিল মানুষের জন্য সে হিতাকাঙ্ক্ষী ছিল কল্যাণ কামনা করত। এই ভালো অন্তর নিয়ে কারো সাথে শত্রুতা বিদ্বেষ হিংসা রাখত না রকম পরিষ্কার অন্তর নিয়ে যেই ব্যক্তি আল্লাহ পাকে দরবারে হাজির হবে মহান আল্লাহ এর করেছেন অমান কানফি হাজহি আমা আর কোনো ব্যক্তি যদি এই পার্থিব জীবনে অন্ধ থাকে অন্ধ মানে এই শুধু চোখের অন্ধ নয় বরং যেই ব্যক্তি সত্য থেকে অন্ধ থাকলো সত্যকে এই চোখ দিয়ে দেখল না সত্যকে এই শ্রবণ শক্তি দিয়ে শুনলো না সত্যকে গ্রহণ করল না অন্তর দিয়ে অমন কানি হাজি আমা যেই ব্যক্তি পৃথিবীতে অন্ধ থাকবে ফাহ আখের তো আমা সেই ব্যক্তি পরকালেও অন্ধ হয়ে থা উঠবে সেই ব্যক্তি পরকালেও অন্ধ হয়ে উঠবে ওয়া সাবিলা এবং ভ্রান্ত পথে বিচ্যুত পথে থাকবে আল্লাহাকবুল তারপরে উল্লেখ করছেন ওয়াইন কাদুলা কানিলা খালিলা काफे आचरण छो नबी करीम सलमेर से नबी तुम्हारे वही, वही तुम्हें विभ्रांत करते चाय विभ्रांत करते चाय लेता आलेना गा जाते তুমি মিথ্যা রচনা করো আমার সম্পর্কে এমন কথা বলো যেটা আমি নাজেল করিনি যেটি আমার দিন নয় ওয়াইদ আল্লা খাজুকা যদি আপনি এই কম্প্রোমাইজ করতেন এই সমঝোতা করতেন যে তাদের কিছু মেনে নেন আর আল্লাহ সম্পর্কে আপনি মিথ্যা কিছু রচনা করে দেন আর আপনি আপনার কথার উপর শক্ত হয়ে তো ওইহিদ আল্লাহর এক থাকেন না খাজুকা খালি তাহলে তারা আপনাকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করে নিত ও আনসাব আর আমি যদি আপনাকে এই ক্ষেত্রে অটল না রাখতাম যে আল্লাহর দিনের ওপর এ ওয়হির বিধানের ওপর আপনি অটল থাকবেন আল্লাহ যদি এই তৌফিক না দিতেন আল্লা কাতক তার কেন এলহিম সাইয়ান কালিলা তো মনে হচ্ছিল যে আপনি তাদের দিকে একটু ঝুঁকে যাবেন যা কিছু শুনেনি তাদের কথা সামান্য কিছু সমঝোতা না হয় তাদের সাথে করেই নি হয়তো করেই ফেলতেন এ জানলা আজাক যদি আপনি এই রকম কাজ করতেন তাহলে অবশ্যই আপনাকে আসাদন করাতাম দেয়াত্ম ইহ জগতের দ্বিগুণ শাস্তি আর পরজগতের মৃত্যুর পরের দ্বিগুণ শাস্তি আল্লাহ আল্লাহাকিম সাল্লাইকে কত শাসানিমূলক কথা বলছেন যে আপনিও কোন কোন আল্লাহ দিনের শত্রুর সাথে বাতেলের সাথে সমঝোতা করতে পারবেন না কম্প্রোমাইজ করতে পারবেন যদি এই কাজ করতেন তাহলে ইহো জগত অন্যের চাইতে দ্বিগুণ শাস্তি দিতাম আর পরজগত জগত অন্যের চাইতে দ্বিগুণ শাস্তি দিতাম সোম্মাল কা তারপরে আপনি আপনার জন্য কোনো সাহায্যকারী পেতেন না যে আর কেউ সাহায্য করবে এইরকম পেতেন না ওয়াইন কাদু না আল্লাহ বলছেন যে তারা তোমাকে এই জমিন থেকে ভূমি থেকে উৎখাত করতে চেয়েছিল তারা অর্থাৎ মক্কার মুশ্রেকরা তোমাকে এই জমিন থেকে উৎখাত করতে চেয়েছিল লিই খুরেজু কামিনহা যাতে তোমাকে এখান থেকে বহিষ্কৃত করতে পারে বের করে দিতে পারে হিজরত করতে বাধ্য করলো তারা মেরে দেওয়ার জন্য যখন পরিকল্পনা নিল নবী করিম হিজরতে বেরিয়ে পড়লেন আল্লাহ ফাঁকা রব্বলেন মাত্র আট বছরের মধ্যে আবার নবী কি বিজয়ী পুরুষ হিসাবে সেই মক্কাই দাখিল করলেন এবং এসে সবাইকে সাধারণ ক্ষমা করলেন তাসী বা আলী কুমলিয়ম আর কোন তিরস্কার নেই মাফ করে দিলাম আল্লাহ ফকরবুল আলমিন তারপর এর সাথে সন্ন্যত মনকাত আরসালাকুলা ওদুল সুন তাহ্লা এই নীতিমালা হচ্ছে ওই সব নবীদের মনকাত আরসাল্লা কাবুল কাহাহ যাদেরকে তোমার পূর্বে আমি প্রেরণ করেছি আমার রসুলের মধ্য থেকে আগের রসুলগণের ক্ষেত্রেও এই নীতিমালায় আমি অবলম্বন করি যারা জল অত্যাচার করেছে যারাই অন্যায় কাজ করেছে তাদের সাথে এই আচরণ আমি করেছি যে তারা যদি এই জল অত্যাচার করেছে তারপরে বেশি সময় আর তারা থাকতে পারি না পলা তা যে না তাহিলা এবং আমার এই নীতিমালার তুমি কোনো রদ পাবে না পরিবর্তন পাবে না আল্লাহ ফাকরবুল্লাহম যেন কোরআনকারিম বুঝার এবং তার প্রতি আমল করার তো অভিযান করেন সুহান রব্বারব্বিলাম আলম সাল আলহামদুলিল্লাহ রব্বিআলী No la, la, la, la. love me too, oh Allah, there is nothing that can compare to the wonder and the joy you bring, oh Allah, when you can fast pray all day and give your money away, but if you don't love for Allah's sake alone.